যে শাহি জারফুকের শর্তাবলী কী শাহি জারফুকের অনেকগুলো শর্ত আছে তার মধ্যে প্রথমত শর্ত হচ্ছে যেটা আল্লাহর কালাম দ্বারা হতে হবে আল্লাহর নাম অঙ্গুনা বলির দ্বারা হতে হবে রসুল সাল্লু আলি সাল্লাম হতে প্রমাণিত দোয়া এবং দূরত ব্যবহার করা হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যেটা এটা আরবি ভাষায় বোধগম্য হতে হবে সরিয়সম্মত এবং অর্থপূর্ণ শব্দাবলীর দ্বারা হতে হবে তৃতীয় শর্ত হচ্ছে যে যিনি জারফুকের চিকিৎসা করাবেন তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং ঝারফুঁকের নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো ক্ষমতা নেই ঠেউ খাউকে ভালো করতে পারে না সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর নিয়ন্ত্রণ দিন ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছা হয়ে থাকে আল্লাহর উপরে নির্ভর নির্ভর করতে হবে চতুর্থ সত্য হচ্ছে যে ঝারফুক হারাম বা কোনোদের বেদাতি পদ্ধতি অবলম্বন করা যাবে না যেমন ঝারফুকের ক্ষেত্রে গোসলখানা জার করা মলমূত্রতি আগের স্থানে জার ফুঁক করা খবরের স্থানে জার ফুঁক করা চার রাস্তার মুড়ে বা তিন রাস্তার মুড়ে গিয়ে বেছে নেওয়া বা চিহ্নিত কোনো স্থানে করা বা কোনো নির্দিষ্ট একটা দিনকে নির্দিষ্ট একটা ক্ষণকে চিহ্নিত করা যেমন সূর্যগ্রহণের দিন চন্দ্রগ্রহণের দিন নক্ষত্র রঙের দিন এইভাবে বা নাপাক বা না অবস্থায় চিকিৎসা করা এগুলো সবই হচ্ছে সেরিয়তের খেলা চিকিৎসা এটা থেকে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে চতুর্থ শত পঞ্চম শত হচ্ছে জাদুকর গণক ফরচুন টেলার ঠাকুর জ্যোতিষী যারা গায়ক জানার দাবি করে তাদের কাছ থেকে জারফোঁ গ্রহণ করা যাবে না রসুলাম বলছেন কেউ যদি তাদের কাছে গিয়ে কোনো চিকিৎসার জন্য শুধুমাত্র যায় তাহলে চল্লিশটাতেই তার সালাত কবুল হবে না আর যদি সে এটাকে বিশ্বাস করে তাহলে মোহাম্মদ রসুল্লাহসাল্লাম যে দিন নিয়ে আসলেন সেটাকে সে অস্বীকার করলো ট্রেন এসে স্পষ্ট কফি এ ধরনের তাদের কাছে যাওয়া যাবে না আমাদের দেশে অনেক সময় আছে অনেক মূল্যামৌলবি কারণ আমাদের দেশের যে মাদ্রাসার সিলেবাস আছে আমাদের যে কমি মাদ্রাসা বলেন আড়ালি মাদ্রাসা বলেন সেখানে যে সিলেবাস আছে সেখানে চিকিৎসা পদ্ধতি বা সেরিয়াদের চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা নাই তাহলে একজন লোক আলেম হওয়ার পরে সে যখন তার কাছে এই ধরনের প্রবলেমগুলো আসে তখন সে এই ক্ষেত্রে কী করে বাজার থেকে বই নেয় বাজার থেকে বই নিয়ে ক্ষেত্রে দেখা যায় যে সে রুক্ষী আর সাথে জড়িত এরকম বই পেয়ে যাবেন আপনি বাজারে অনেক বই পাবেন এরকম তাবিজের বই আসে রক্ষু কাপড়িতের বই এই বই এই বইগুলো নিয়ে সে চিকিৎসা করা শুরু করে দেয় তখন আস্তে আস্তে সে দেখা যায় যে সম্পর্কে তারপর্কে এবং সতর্কতা না থাকার কারণে সে আস্তে আস্তে আস্তে আস্তে সিরকিয়ার সাথে জড়িত হয়ে যায় এবং সেটাকে একটা রোজি রোজগারের ইনকামের একটা সোর্স বানিয়ে ফেলে এবং সে এই সেই ক্ষেত্রে সে যে নিজে যে থেকে বিচ্যুত হয়ে গেছে সিরকিয়ার সাথে এবং তার তার টুবি পাগড়ি এগুলো দেখে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে সে মনে করতেছে যে কোরআন দিয়ে করতেছে কিন্তু সেই ক্ষেত্রে লোকীয় সিরকিয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে এই আমাদেরকে যে কোনো লোককে লোকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে ষষ্ঠ যে শর্ত হচ্ছে ঝাড়ফুঁকের মধ্যে হারাম নিষিদ্ধ কোন কথা বাক্য কুফরি সিরকি বেদাতি ফাঁসিকি কোনো ব্যবহার করা যাবে না অজ্ঞাত কোন ধরনের ইঙ্গিত সংকেত ব্যবহার করা যাবে না এমন এমন কিছু প্রয়োগ করা সব কিছুই হচ্ছে অবৈধ আল্লাহ আল্লা সুহানা তালা আমাদেরকে রক্ষিয়া সেরিয়া শরীয় সম্মত বৈধ হালাল রুখিয়া হালাল রাখিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার বৈধ রাকিদের কাছে চিকিৎসা নেওয়ার সুন্নাপন্থী রাখিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার তফিক দান করুন এবং শিরখ বেদাতির সাথে যারা জড়িত তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন ওসলাল নবীনা মোহাম্মদ ওয়াদা আলি ওয়াসাবিহালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি